ফলে পৃথিবী ও পাহাড় সমূহ উত্তোলিত হবে চূম বিচুর্ণ হয়ে যাবে আকাশ ফেটে টুকরো টুকরো হয়ে যাবে এবং নক্ষত্র সমূহ ঝরে পড়বে সূর্য তার কিরণ হারিয়ে ফেলবে সমুদ্রকে উত্তাল করে তোলা হবে সেদিন কোমতের ভূমিকম্প ও কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে সকলেই গুরুত্ববরণ করবে আল্লাহ তারা বলছেন يوم ترونها تذهل كل مرضعة عمر ضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارا وما هم بسكارا ولكن عذاب الله شديد همانوس تنبط مذيب فتبال كفيتون निश्चय की गंम्पन एक भयंकर बेपारदी तुम्हारा देख प्रत्येक स्तनदान करी आपन दुग्धपोष्य दुग शिशु के भूले जाबन प्रत्येक गर्भधारिणी तर गर्भपात कर फिले तुम्हें देखे मानुष के पागलर मतो आसले पागल नय तल्लाहर आजार ही उठी إذا ن في خاف لخ و واحد ووحملة الأرض والجبال خدكة دكة و واحد تبر ج سغ فيهب مطف আর জমিন ওপর বোধমালাকে উত্তোলিত করা হবে এবং মাত্র একটি আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখন আসমান বিদীর্ণ হবে আসমান ফেটে টুকরো টুকরো যাবে আর যখন নক্ষত্র ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে আর যখন উন্মোচিত করা হবে তখন প্রত্যেকে হয়েছে সেদিন আল্লাহ মহান সত্তা ব্যতীত প্রত্যেকটি জিনিস ধ্বংস হয়ে যাবে জমিনের উপর যা কিছু রয়েছে সবই ধ্বংস হয়ে যাবে আর শুধুমাত্র মহামহিম ও মহানুভব আল্লাহ থাকবেন। ইদনে কাস বর্ণিত হয়েছে যখন ইসরাফির আলী সালাতাম সিংহায় চিৎকার দিবেন তখন সকলেই মরে যাবে মালাকুল মৌদ মৃত্যুর ফিরেস্তা এসে আল্লাহ তালাকে বলবে হে আল্লাহ সকলেই মরে গেছে তিনি জিজ্ঞেস করবেন অবশিষ্ট বহনকারী ফিরেস্তাগর আল্লাহ তালা বলবেন জিদাইলি কাইলের প্রতি মৃত্যু হওয়া উচিত মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউত বলবে হে প্রভু মরে গেছে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন এখন আর কে বাকি আছে আরো বহনকারীদের কেউ মরতে হবে তারাও মরে যাবে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন এখন কে বাকি আছে বলবেন হে আমার রব এখন আপনি বাকি আছেন এবং আমি বাকি আছি তখন আল্লাহ তালা সালাতামকে বলবেন তুমি তো আমার বাপনিও সুতরাং তুমিও বলে যাবো তিনি তৎক্ষণাৎ বলে যাবেন এবং শুধুমাত্র আল্লাহ তালাই বাকি থাকবেন অতপর আল্লাহ সুলানা জমিনকে ভাজ করে ফেলবেন এবং তিনি তিন বার বলবেন আনল চপার আনাল চপার আনাল চপ্বার আমি প্রতাপ সানী আমি প্রতাপ সানী আমি প্রতাপ সানী অতপর তিনি তিন বার জিজ্ঞাসা করবেন সার্বভৌমত্ব কাল আজকের আধিপত্য কাল জবাব দেওয়ার মতো কেউই থাকবে না তিনি আবার উত্তর দিবেন আজকের রাজত্ব আজকের সার্বভৌমত্ব আজকের আধিপত্য পরাক্রমশালী একমাত্র আসনে অমর রাজি আনন্দ হতে করবরের হয়েছে কেমতের দিন আল্লাহ সুভান জমিনকে ভাজ করে নিজ হাতে গুটিয়ে নিবেন বলবেন দুনিয়ার রাজা বাচ্চারা কোথায় দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় তখন আল্লাহ তালা সূর্য কণ্ঠে তিন বার জিজ্ঞাসা করবেন आधिपत्य कार अतर दिन तीन बार उत्तरे दीबें आज के सार्वभौम आजकल राज आजक आधिपत्य प्रतापशाली एकम्रल्ला